আর কিছু বিধানের পরিবর্তন অনেকের মনে প্রশ্ন লাগে আল্লাহ যদি ইসলামের সবগুলি বিধিবিধান পরিষ্কার কোরআনে করে দিতেন তাহলে ইমানগণ আর দেখা করার জন্য হতেন আল্লাহ না কেন যেহেতু কোরআনের বিধান সংক্রান্ত অনেক আয়া এমন আছে যেগুলি অস্পষ্ট এবং দেখা যাবে এইগুলির সুস্পষ্ট ধর্ম বর্ণনা করার জন্য সব কথা বললেন না জানেন এই প্রশ্ন অনেকের মনে লাগে এই প্রশ্নের জবাব সংক্ষিপ্ত জবাব চরণ জন্য আগে আমাদের স্মরণ রাখতে হবে ইসলাম একটা চিরন্তন ধর্ম না অন্যান্য ধর্মের মত সাময়িক ধর্ম ইসলাম চিরন্তন ধর্ম মোহাম্মদুল হোসেনের আবির্বাদের প্রত্যেকে তিরাবত পর্যন্ত সারা দুনিয়ায় ইসলাম ধর্ম চালু থাকার জন্য আল্লাহ এই দীর্ঘ মেয়াদের মধ্যে মানুষের জীবনের অনেক অবস্থা পরিবর্তন ঘটে অনেক অবস্থার পরিবর্তন কোন বিধান আছে এক অবস্থায় পালন করা যাবে কোন বিধানে অন্য অবস্থায় পালন করা সম্ভব এই জাতীয় বিধানগুলি যদি আল্লাহ সুস্পষ্টভাবে করে দিতেন তাহলে এই বিধান পালন করা সর্বলোকের জন্য তখন ইসলাম ধর্মটা চিরন্তন जब मैंने कहा कि तुम फरास हो या कौदारोना पड़ेगा। रुदा दे फरास करा होते है ऐ कुरान जी अल्लाह बोलें या अय्युहल लज़ीना आमनु कुतबा अलैकुमु सियामु कामा कुतबा अललज़ीना मिन क़ब्लकुम ला अल्ला तक्तु। ऐ मंदा तुमते दिन रुदा रखा फरास करा। याला तक तकन सप्ता जमा हज तुमते दिन रुदा रखा फरास करा। किंतु रुदा कोन दिन लागते तुमरा अरे परे रहते बोलें अय्यामा मादूदा। गोला আল্লাহ বলে নাই ত্রিশ দিন দুধার দে্লাহ বলে উনতিস দিন দুধার দে্লাহ বলেছেন কয়েকদিন দুধা ত্রিশ কয়েকদিন পরীক্ষা পরিষ্কার কোলে দিয়ে দুস্প ত্রিশ বচ্চার রোম ধান ঈদের দিন রাখা হার অর্থাৎ কোনো রম ধান উনতিস দিন খুব দিলেন দিন দুধা সুস্পষ্ট ভাবে তী বাজার সুযোগ আছে এটা অস্পষ্ট রাখার দরকার চিন্তা করে বুঝে আসতেছে কিনা বিধান সংখ্যান রাখলেন আমার যদি বলতেন উনত্রিশ দিনের দুঃস্পলো যে বছরের রমজান না তৃষা হয় এই বছর মা স্বামী রেখা এর আগে ঈদ সমাজের প্রথম তারিখ ঈদ না হলে রমজানে তিস্তারি হই করা হতো বিষয়গুলি আল্লাহ সংখ্যা দিন এটাও বলেন নাই দিন এটাও বলেন নাই বলেছেন অস্পষ্ট বিধানে চাহ মহাপাত্রী কুড়ানের অনেক আয়াতের বিধান অস্পষ্টভাবে বর্ণনা করেছেন যেন স্বর্গলোকে চলতে পারে স্বর্গলোকে যুদ্ধ সব চলতে পারে স্বর্ণাবস্থায় এখন কয়েকদিন রঞ্জন রংন মাস যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে রুদার রমজান মাস যেদিন শেষ হয় ওই দিন পর্যন্ত রোজার হাখা সমাপ্ত হয় কতদিন নির্দেশের সংখ্যা বলে দিলেন না কেন কারণ ওরা জানা আছে পূর্ব বছরের সান তীষা হইব বছরের সান উনতিশ হইব উনত্রিশ করে দিলে তৃষা সন্দেহ গন্ডগুলো লাগবে আর ত্রিশ করে দিলে উনত্রিশ আসন্দ গণ্ড লাগবে ত্রিশ না উনত্রিশ না ওই রাখা চিন্তা ভাবনা গবেষণা এবং দেখা এবং কত আগে করেছে কেন ইমানগণের ভালো বুঝে আছে করছে। ইমানের ব্যাখ্যা করেছে অনেক হাতিচাই কোনো হাতে সুস্পষ্টভাবে কোনো বিধান বলে দেওয়া হয়েছে আর কোনো কোনো হানিজ অস্পষ্টভাবে বিধান বলে দেওয়া হয়েছে যেখানেই অস্পষ্টতা আছে সেখানে বুঝতে হবে কোনো না কোনো ঢাকম আছে কোনো না কোনো রহস্য আছে আমার বুঝে আসু কারণ আসো আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন এখানে রহস্য আছে যে কারণে আল্লাহ এখানে ব্যাপারটা অস্পষ্ট রাখছেন আল্লাহ রসুল এখানে ব্যাপারটা অস্ত্র রাখছেন কিন্তু অস্পষ্টভাবে তো কার্যক্ষে পালন করা যায় না আমি কোন খাওয়া অবলম্বন করবো এটা নির্ণয় করার জন্য ইমান দনের বুলেটাকে বলুন তো পুরানি সঠিকভাবে অবকাশ আছে আর ভিন্ন ভিন্ন ব্যক্তার যেহেতু পুরাণের হাতি সেই সুযোগ রাখি একমানের ব্যাখ্যা মতো এক মধাতক পুরানি যে পুরানি সের অনুকূল হয়েছে এই মধাক পুরীকূল যে ব্যক্তির কাছে গরিব নাই ক্যালেন্ডারও নাই আসমান এখন সূর্য ডুবল নি না ডুবলো না বুঝতে পিয়া এই সমস্যা দেখতে তুমি অনুমান করো নিজের নিরপেক্ষ বিবেকলে তোমার নিরপেক্ষ বিবেকা অনুমান কর যখন তোমার মনে সাক্ষী অন একবার বিবেকায় পাঁচ মিনিট আগে সূর্য উঠছে আর একবার বিবেক হেপায় পাঁচ মিনিট সূর্য উঠছে চল্লিশের গিরাণ যার বিবে আগে ধুঠছে এ আগে কর যার বিবেকরে ধুসে এ ভরে কর কত হটল কত হটল বুঝছা ব্যাখ্যার নাম পতুয়া কিন্তু বর্তমান দুনিয়ার একদল নাস্তিক মনোভাব মুহূর্তে দোষরেরা ফতুয়ারে চিহ্নিত করে দেওয়া ইসলামের পরিভাষাগুলি ইসলামের পবিত্র শব্দগুলি লুকের কাছে যেমন ভিকৃত করে চাষ করা লোকে যেন ইসলামী শব্দগুলি শুনে মা তাদের অন্তরে যেন ধীরে ধীরার জন্য হয় এইরকম কূটক্রান্ত সমস্ত পত্রিকা মালা মাঠে নেমেছে এদের ব্যাপারে একটু আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিদানের নামার নাম না এই পার্থক্য পতুয়া বা বিতুয়া এই দুইটা জিনিসের পার্থক্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে সুস্পষ্টভাবে থাকলেই যারা কতুয়াবাজী পতুয়াবাজি লব্জ হবে এরা কত বড় বাচ্চা কত বড় নাস্তিক কত বড় মূর্ধ এদেরকে চিহ্নিত করতে মুসলমানের হবে আর যে সমস্তি সাহেবের তোয়াবাজি হয় এই সমস্ত এনজিওর লোকেরা এই সমস্ত পত্রিকা বালার মুখে মুখে তারাক দিলে তারা হয় না করেছেন আত্মা কুমার আর যদি দেখো দুইবার তালাকই যাই বাজার দিদি সংশোধন হয়েছে না তাহলে পরিষ্কার না তোমার গপর গপার শোধ করিয়া দাও আর যদি দুইবার তালাক খুইলবার যদি তুমি তালাক উচ্চারণ করল স্ত্রী হারানো হবে না যতক্ষণ পর্যন্ত এই স্ত্রী স্বেচ্ছায় দ্বিতীয় স্বামীর করে দিয়ে হবে আর দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তারা না দিবে ততক্ষণ পর্যন্ত তৃতীয়বার মুখ দিয়া স্ত্রী তার এই স্ত্রী চিরতরে হারাম দিয়া আল্লাহ বি মনে মনে দেয় নামুক দিয়ে দে মনে মনে তার যদি তো মুখে কোনো শব্দ উচ্চারণ করে না আর দিলেপি খালি দিলেপি খালি কল্পনা করে আমার স্তি তা আমার স্ত্রী হাজার হল তারলে দিলাম দিয়া বলি প্রমাণ আর তোমার তিনটা বিষয় মনেকে একটা বেড়াই চাউল ব্যস্ত খরিদ্দায় না তোমার একমন চাউলের দাম কত হয় খরদ্বারের তাই কিনলাম কেন হাতিলাম তোমারি হামলা একটা দেখা কিনা মস্কিড় হামলা কিনলাম তোমার আর একটা তোরা দিলাম পরে যখন হাজির বুঝতে পুরানা বুঝতে থাকবে এখন তারা মুখে মুখে যায় মুখে মুখে বন্ধা তার পতলা বন্ধা তারক মুখে তালাক দেওয়া হয় এরা ভাই মুখে মুখে তালাক দিলে তালা হয় না কোন সে তো কুয়া কোন তার তোয়াবাদী কুন্ডা আল্লাহ এর রাসূলের আপনি যে কেটে হয় যারা মুখে মুখে তালাক দিয়ে না এরা ওই বার যেহেতু এই জন্য কথাগুলি নিশ্চয় আমাদের বুঝতে পারছেন আল্লাহর বিদানের ব্যাখ্যা নাম কুরাণের কথা বিদান দিচ্ছেন বিদানগুলি প্রথমত কত ব্যাপার কতগুলি গিদান আছে সুস্পষ্ট আর কতগুলি গীদানা অস্পষ্ট